أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ মেহরবানি যে আমরা আমাদেরকে সুযোগ দিয়েছেন এজন্যই আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাতুল মুমতাহিনার দশ নম্বর আয়াত তেলাওত করেছি হে ইমানদারগন जख कू मु मु मुम नारी हिजरत करोम काम तक परीक्षा करनाओ आल्लामान सम्पर्क अवगत आदि तुम्हरा तरह बेपारे जानते ता मुमिना ताफेट का, का ता फिरत दियो ना কারণ কাফেরদের জন্য তারা হালাল নয় আর তারাও কাফেররাও তাদের জন্য হালাল নয় তোমরা ওই কাফের স্বামী তার জন্য যা খরচ করেছে তাকে তা পরিশোধ করে দাও আর তোমাদের জন্য এটা কোনো অপরাধ নয় যখন তোমরা তাদেরকে তাদের মহারানা দিবে তখন তাদেরকে বিয়ে করে নেবে আর তোমাদের কাফের স্ত্রীদের সাথে তোমাদের দাম্পত্য সম্পর্ক আর বজায় রেখো না তোমরা যা ক্রস করেছো তাদের জন্য তারা যেন চেয়ে নেয় এবং তোমরাও তাদের জন্য যা কর তোমরাও তাদের কাছে আল্লাহ তোমাদের কাছে এখানে আল্লাহ সুবাহ গুরুত্বপূর্ণ অনেক বিধান দিয়েছেন গুরুত্বপূর্ণ বিধান সময় একটি আয়াতের মধ্যে দেওয়া হয়েছে প্রথমত যেই কথাটি এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সেটা হল হুদাই বিহার সন্ধি হুদাই বিহার সন্ধির সেই পটভূমিকাটা সুরাই ফ্লের মধ্যে আলোচনা করা হয়ে গেছে সে বিষয়ে যেহেতু ওই সুরাটি আমরা আলোচনায় আনছি না সেহেতু ওইখানের বিষয়গুলো মূলত আলোচনা করা হয়েছে কিন্তু এরই ধারাবাহিকতায় এরই প্রেক্ষাপটে এ আয়াতটিও নাজিল হয়েছে খুদাইবিয়া সন্ধির মধ্যে যে শর্ত ছিল সেটা হল যদি মক্কা থেকে কেউ হিজরত করে রাসুল্লাহ সাল আলাই সাল্লামের কাছে আসে তাহলে তিনি তাকে ফেরত দিবেন আর কোন মুসলমান যদি মক্কায় চলে আসে কাফেরা তাকে ফেরত দেবে না এটা অসমটা চুক্তি ছিল এই শর্ত পালনের সুযোগ এসে গেছিল তখন যখন এই চুক্তিটা স্বাক্ষর করা হয়ে গেছে এরপরই মক্কা থেকে সেই হুদাই থাকতেই সেখানে হাজির হয়ে গেলেন আবু জন্দল রবিহ তাকে তার পরিবারের লোকজন শিকল দিয়ে বেঁধে রেখেছিল তিনি যাতে মদিনায় যেতে না পারেন তোর জন্য তারা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল শিকল পড়া অবস্থায় তিনি কোনো কৌশলের ছুটে এসে রাসুল্লাহ সাল্লামের কাছে হাজির হলেন আর সে আবু জন্দলের পিতা সুহাইল যিনি মাত্র এই চুক্তিপত্র সে নিজেই লিখেছিলেন তিনি তখন বললেন যে একুনি আপনার এই চুক্তি পালনের সময় হয়ে গেছে আপনি তাকে আমার কাছে ফেরত দেন আসলে যেহেতু চুক্তির মধ্যে ছিল ফেরত দিতেই হচ্ছে রাসুল্লাহ সাল্লাস্লাম তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিলেন আবু এর এরপরই একটি ঘটনা ঘটল একজন মহিলা সাইদা বিনতে হারিস তাঁর স্বামী সাইফি আল আনসারি অথবা মুসাফির মাকজুম নামে উল্লেখ করা হয়েছে সে কাফের ছিল আর সাইদা তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন সাইদা বিনতে হারিস মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি এসে হাজির হয়ে গেলেন আবার কোন বর্ণনা এটাও আছে উম্মে কুলসুম বিনতে উতবা যার স্বামী আমর ইবনুল আস ছিলেন তিনি তখনো মুসলমান হন নাই পরে মুসলমান হয়েছেন এবং সে উম্মে কুলসুম বিনতে উতবা তার ব্যাপারটা বলা হয়েছে যে তিনি মোদিনায় এসেছিলেন হুজাইবিয়ার সন্দিপত্র সম্পাদন করার পর যখন মোদিনায় ফিরে আসেন ফিরে আসার পর সে উম্মে কুলসুম এবং তার দুই ভাই তারা মোদিনায় চলে এসেছিলেন দুই ভাইকে রাসুল উল্লাহ সাল আলহি ফিরত দিলেন কিন্তু উম্মে কুলসুমকে ফেরত দিলেন না এটা হল একটি ঘটনা আর হুদাইবিয়া থাকতেই যে ঘটনা ঘটেছিল সেটা ছিল হল তখন তার স্বামী এসে মুসাফির মাকজুম অথবা সাইফ আলম তিনি এসে হাজির হয়ে বললেন আপনার চুক্তি এই মাত্র লেখা হয়েছে আপনি দস্তখত দিয়েছেন কালি এখনো শুকায় নাই আপনি আমার স্ত্রীকে ফেরত দেন সেই সময় কুরআ মজিদেরই আয়াত হয়েছে তখন রাসুল্লাহ আলী চুক্তির শর্তের ব্যাখ্যা দিলেন এই চুক্তির শর্তটা ব্যাপক নয় সকলের জন্য প্রযোজ্য নয় এটা সীমাবদ্ধ পুরুষদের জন্য যে পুরুষ লোকেরা যদি নক্ষা থেকে মদিনায় হিজরত করে যায় তাহলে তাকে ফিরত দেওয়া হবে এটা হলো খাস চুক্তির শর্তটা আগে ব্যাখ্যা ছিল না আম ছিল কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলী ভাসাল্লাম তখন এই ব্যাখ্যা দিলেন তখন এই ব্যাখ্যা দিলেন আর এর মধ্যে পরবর্তী যে বিধানগুলো আছে তখন সাইদার স্বামী তাকে রাসুল্লাহ সাল্লাহু আলি ভাসাল্লাম বললেন যে তুমি যেহেতু কাফের আর তোমার স্ত্রী মুসলমান মুসলমান এবং কাফিরের মধ্যে বিবাহ বৈধ নয় বরং তোমার জন্য একটা পাওনা আছে তুমি তোমার স্ত্রীকে যে মহারানা দিয়েছিলে সেটা তুমি ফিরত পাবে কিন্তু তোমার স্ত্রী তুমি ফিরত পাবে না তখন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম সে মহারানা বাবদ তার স্ত্রীর জন্য যা কিছু খরচ করেছিল তাকে ফিরত দিয়ে দিলেন কিন্তু সাইদাকে কাফেরদের কাতে ফেরত দিলেন না এই প্রেক্ষাপটেই এই কোরআন মজিদের সুরাতুল মুমতাহিনারী এই দশ নম্বর আয়াত নাজিল হয়েছে এখানে আল্লাহ সুবাহালা বলছেন হে ইমান দারগন তোমাদের কাছে হিজরত করে কোন মুমিন নারী যখন আসে তখন তোমরা তার ইমানটা পরীক্ষা করে নাও সে আসলেই ইমান এনেছে কিনা ইমান এনে সে হিজরত করেছে কিনা এটা তোমরা তাকে পরীক্ষা করে নাও এখানে হরতো আব্দুল্লাহ আব্বাস রাউদি আল্লাহ আহু বলছেন রাসুল্লাহ সালু আলিম তাদেরকে পরীক্ষা করতেন সেই পরীক্ষাগুলোর মধ্যে তিনি কিছু প্রশ্ন করতেন আর সেই প্রশ্নের জবাব নেওয়ার পর তিনি পরবর্তী এই এইসুরাফি পরবর্তী বায়াতের শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো তাদের কাছে পেশ করতেন যারা মেনে নিত তাদের ইমানটাকেই তিনি গ্রহণ করতেন এখানে আইসারাদ আল্লাহ আনহা ওই পূর্বের শর্তগুলোর কথা উল্লেখ করেননি বরঞ্চ বায়াতের শর্তগুলোকেই ইমান পরীক্ষার শর্ত হিসাবে উল্লেখ করেছেন এ দুইটাতে কোনো কন্ট্রাডিক্টরি নেই দুইওটাই করেছেন যেমন এর আগে আমি সারা যে গায়িকা ছিল সেই তার ঘটনা আমি উল্লেখ করেছিলাম সে যখন মক্কা থেকে এসেছিল কুড়াইশের মহিলা সে গায়িকা ছিল মক্কার যুবকেরা দল বেঁধে তার গান আর গান শুনে শুনে তাকে টাকা পয়সা দিত এটাই ছিল তার জীবিকার উপায় সেই সারা নামনি মহিলা যখন মদিনায় আসলো রাসুল্লাহ সাল্লাম প্রথম তাকে যে প্রশ্ন করেছিলেন তুমি কি হিজরত করে এসেছ প্রথম বললেন তুমি কি হিজরত করে এসেছ সে বলল না তাহলে তুমি কি মুসলমান হয়ে এসেছ সে বলল যে না এরপর বললেন তুমি কি অন্য কোন উদ্দেশ্য তোমার আছে যে উদ্দেশ্যটা আমাদের সাথে সম্পর্কিত এমন কোন উদ্দেশ্য নিয়ে এসেছ সে বলল যে না এরপর বললেন তাহলে তুমি কেন এসেছ তখন সে বলল যে আপনারা বলেন কুরাইশের সম্ভ্রান্ত লোক আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আমি জীবিকা নির্বাহ করতাম কিন্তু বদরের যুদ্ধে কুরাইশের বড় বড় নেতাগুলো নিহত হওয়ার পর কুরাইশরা মর্মাহত হয়ে মানসিকভাবে ভারাক্রান্ত অবস্থায় এখনো তারা আছে আগের সেই আমোদ প্রমোদ তাদের মাঝে আর নাই তাদের কোন অনুষ্ঠানে আর আমাকে গান গাওয়ার জন্য ডাকে না আমি এখন অসহায় হয়ে পড়েছি অভাবনটনে পড়ে আপনাদের কাছে আমি সাহায্যের জন্য এসেছি তখন রাসুল্লা বলেছিলেন যারা তোমার গানে মুগ্ধ হয়ে তোমার পায়ে টাকা বসা বৃষ্টির মতো নিক্ষেপ করত তখন সে বলল যে তাদের অবস্থার আগের মতো নাই তাদের নেতাদের শোচনীয় মৃত্যুর পর তারা তাদের মধ্যে আর ভবিষ্যৎ নিয়ে এই ধরনের আনন্দ উল্লাস করার মতো আগ্রহী নাই মহিলাকে যেইভাবে তিনি প্রশ্ন করেছিলেন ইমানদারদেরকে আল্লাহ এই নির্দেশ প্রদান করেছেন যখন কোন ইমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে আসলে সেই ইমান সহকারে এসেছে কিনা এটা তোমরা তাকে পরীক্ষা করে নাও রাসুল্লাহ আব্বাস বলেছেন আরো প্রশ্ন করতেন যে তুমি কি তোমার স্বামীর সাথে ঝগড়া করে এসেছ তার সাথে তোমার এখন বনাবনি হচ্ছে না এই জন্য মখ্ থেকে স্বামীর কাছ থেকে এখানে চলে এসেছ আশ্রয়ের জন্য এই প্রশ্নটাও করতেন অথবা বলতেন এই মহাজির পুরুষদের মধ্যে কাউকে ভালোবাসতে তার প্রেমে পড়েছিলে যে কারণে তার সাথে মিলনের জন্য তুমি এখানে এসেছ এই প্রশ্নটাও করতেন হয়তো মক্কায় তার স্বামীর সাথে তার এখন ঝগড়া দাটি হয়ে গেছে সম্পর্ক নাই ভালো সম্পর্ক নাই হয়তো শেষ পর্যন্ত ওইখান থেকে হিজব করে চলে এসেছে অথবা কারও প্রেমে পড়ে মোদিনায় এসেছে এমন হতে পারে সে তো এই প্রশ্নগুলো করে আগে জেনে নিতেন সে আসলে ইমান গ্রহণ করেছে কি না যখন জানতে পারতেন যে না এমন কিছুই ঘটেনি বরং সে শুধু ইমানের কারণে হিজরত করেছে তখন তার ইমানের এই গ্রহণ করতেন। এখন প্রত্যেক মুমিনের জন্য এটা প্রযোজ্য কোন নারী যদি কাফেরের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে কাফের মসজিদদের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে আর সে যদি হিজরত করে মুসলমানদের কাছে চলে আসে তারা প্রথম এই প্রশ্নগুলো করে তার ব্যক্তিগত বিষয়গুলো জেনে নেবেন সে কেন এসেছে এটা কি দুনিয়াবি কোনো কারণ সে কি তার স্বামীর সাথে এমন কোনো ধরনের খারাপ সম্পর্কের কারণে সে এখান থেকে চলে এসেছে না এখানে কোনো মুসলমানদেরকে বিশেষভাবে সে পছন্দ করত তার সাথে কোনো প্রেম ভালোবাসা ছিল এই জন্য এসেছে এই প্রশ্নগুলো তার কাছ থেকে জেনে নেওয়া দরকার সে যদি নিশ্চিতভাবে দাবি করে যে সে ইমান গ্রহণ করে এসেছে তাহলে ইমানদাদের দায়িত্বটা কি তারা তার মৌখিক দাবিটাকে স্বীকার করে নেবেন কারণ অন্তরের খবর মানুষ জানে না সে যখন মৌখিকভাবে দাবি করবে সেই দাবিটাকে গ্রহণ করবেন এই মহিলা যখন সে ইমান গ্রহণ করে এসেছে এটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন তাদেরকে আর ফিরত দেওয়া যাবে না কাকেরদের কাছে তাদের ইমান সম্পর্কে আল্লাহ অত্যধিক ভালোভাবেই জানেন আসলে তারা ইমান গ্রহণ করে আর এসেছে না অন্য কোন উদ্দেশ্যে এসেছে তার অন্তরের অবস্থা আল্লাহ ছাড়ার কেউ জানে না সেহেতু তোমাদের কাজটা হল তার অন্তরের বিষয়টা খুঁজে বের করা নয় কারণ অন্তরের তোমরা জানতে পারবে না তোমাদের নাই। সাহায্য বাহ্যিকভাবে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেই তোমরা জেনে নেবে নিশ্চিত হবে সে আসলে ইমান গ্রহণ করেই এসেছে এবং তার মৌখিক দাবিটাই তোমরা মেনে নেবে কোন ধরনের নিজেদের পক্ষ থেকে কাল্পনিক কোনো কথা তোমরা বের করবে না বরং তার কথাগুলোই তোমরা বিশ্বাস করবে আর প্রকৃত অবস্থাটা হল আল্লাহ তারপর্কে জানেন তোমরা জেনে যাবে যে এরা মুমিনা তখন আর কাফেরদের কাছে ফিরত দেবে না সুদাইবিয়ার চুক্তির পরে ওই ময়দানে রাসুল্লা সালুআসাল যেইভাবে হিজরত করে তোমাদের কাছে চলে আসবে আর তোমরা নিশ্চিত হয়ে যাবে সে শুধু ইমানের কারণে হিজরত করেছে তখন আর কাফেরদের কাছে ফেরত দেবে না কারণটা হল লাহুন্ কারণ এই মুমিনা নারীগণ ওই কাফেরদের জন্য হালাল নয় ওলাহম ইয়াহিল্লু না লাহন্না আর ওই কাফের গণ এই মুমিনা নারীদের জন্য হালাল নয় এখন প্রশ্ন থেকে যায় এই সায়দা বিনতে হ্যারিস তিনি মুসাফির মাকজুমের বিবাহ বন্ধনে কিভাবে ছিলেন সে তো কাফের ছিল উনি মুসলিম এই আয়াতের আগে আল্লাহ এটা নিষিদ্ধ করেন নাই होलो तेकी साइदा हारी चेन। चेन, दिन साथिक सम्पर्क विच्छिन्न तला दिन जो परिवर्तन তখন বৈবাহিক সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যাবে এটা বিধান অটোমেটিক স্বামী স্ত্রী দুজনই যদি একই সাথে মুসলমান হয়। তাহলে তাদের বিবাহিক পূর্বের বিবাহ সম্পর্ক বৈধ থাকবে একই সাথে হওয়ার কারণে কিন্তু কোনো একজন আগে মুসলমান হয়েছে একজন হয়নি তাদের এই समय बेस कमर कारण वैवाहिक सम्पर्क विच्छिन्न जो कारो स्त्री मुसलमान है स्त्री तरह ईद्दत पालनकालीन समय मध्य जदि तरह स्वामी मुसलमान आई स्त्री से पा तक তার সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হবে সেই স্ত্রী সে পাবে কিন্তু যদি ওই স্ত্রী অন্য কোনো মুসলিমের সাথে বিয়ে হয়ে যায় এরপর যদি তার কাফের স্বামী মুসলমান হয়ে আসে তাহলে সে ওই স্ত্রী আর পাবে না সে যে নতুন স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে সে তার স্ত্রী তার পূর্ব স্বামী আর তাকে পাবে না वैवाहिक सम्पर्क आज के विच्छिन्न हल एर पर स्वमी स्त्री सम्पर्क स्थापन जाए नैवाहिक सम्पर्क तरफ न আলোচনা হয়েছিল প্রশ্ন এসেছিল যে আহলে কিতাব নারীদের বিয়ের ব্যাপারটি এবং বলা হয়েছিল যে আমাদের দেশে এমন মুসলিম রয়েছেন যারা ইসলাম জানে না মানেও না এদেরকে আহলে কিতাব হিসেবেই তো আমরা ধরতে পারি যারা এরা কোরআনেরও পরিমাণ আনছে এখানে বিষয়টা হল যদি কেউ ব্যক্তিগতভাবে আল্লাহর প্রতি পূর্ণ তার ইমাম থাকে সে খালেদ তৌহিদের উপর থাকে আর নবীর রেথালতের উপর সে থাকে আল্লাহ কিতাবকে কিতাব হিসাবে মানে কিন্তু সে আমলের ক্ষেত্রে ত্রুটি তার আছে কোরআনের হক সকল হুকুম হাকামগুরু সে মানে না এমন যদি হয় সে পাপি মুসলিম এই অবস্থায় তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে না সে পাপি মুসলিম কি একজন ফাঁসিক মুসলিমও যদি হয় তার সাথে মুমির নারীর বিয়েটা বৈধ ফাঁসিক হওয়ার পরে সে পাপিষ্ট হওয়ার পর এটা বৈধ এটা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয় না কিন্তু প্রশ্নটা হল যখন কেউ সরাসরি আল্লাহর সাথে শরিক করে যে শরিকগুলো সরাসরি কুফুরি যেমন যারা হুকুমতে আল্লাহর সাথে শরিক করে যেই ব্যাপারে আল্লাহ কুরান মজিদে সরাসরি নিষেধ করে দিয়েছেন ওয়ালা ইউসিক বি আহাদা। আল্লাহর হুকুমতে তোমরা কাউকে শরিক করবে না রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুকুম হাকামের ব্যাপারে বিচার ব্যবস্থায় আইন কানুনের ক্ষেত্রে আল্লাহ যা দিয়েছেন তা কি একমাত্র আল্লাহর হুকুম হিসেবে হুকুমত হিসেবে মেনে নাও অন্য কারো হুকুমত কারো আইন কানুন কারো সিস্টেম कारो विचार व्यवस्था ग्रहण निषेध करे आल्लाकूमते मुर्द गणी हाफे एम व्यक्ति से मुखे जतुई दाी करूक इमान आज की हिंदूमान दाबी कर हिंदू এ কাল্লার প্রতিমানের দাবি করে তারা হয়তো উপরালা বলে ভগবান বলে যে নামই ডাকুক এ কাল্লা কি তারা ডাকে তাদের যে মূর্তিগুলো বানায় এগুলারে তারাও নিজেরা মনে করে এটা পাওয়ারলেস এটাকে কোন মূল হুদা হিসেবে তারা গ্রহণ করে না মনে করে এটা হলো একটা মাধ্যম মুসলিম নামদারী লোকেরা যে পীর ধরে এরা মনে করে মাধ্যম হিন্দুরাও তারা মূর্তির কাছে যায় এটা মাধ্যম মনে করে যে ভগবানকে খুশি করার জন্য এটা হলো মাধ্যম এটাকে মূল কিছু মনে করে না মূলত তারা এক আল্লাহকে তারাও স্বীকার করে খ্রিস্টানরা ইহুদিরা বৌদ্ধরা সকলে কিন্তু এক আল্লাহকে তারা মূলত স্বীকার করে বিভিন্ন নামে হয়তো ডাকে কিন্তু তারা কাফের কারণ হল তারা এক আল্লাহর কি যথেষ্ট মনে করে না সেই এক আল্লাহকে পাওয়ার জন্য আরো অনেকগুলো মাধ্যম তারা গ্রহণ করে নেওয়ার কারণে তারা সকলে মুশ্রিক এবং কাফের অনুরূপ ভাবে মুসলিম নামদারী লোক যদি ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ইহুদি এদের মতো তারাও যদি হয় তাদের নামটা মুসলিম শুধু এতটুকুর কারণেই তারা মুসলিম হবে না কারণ তাদের আকিদা সবকিছু হলো কুফুরি আকিদা এই কারণে এখন যদি এই ধরনের লোকদেরকে যেমন কারো স্ত্রী সে মুসলিম হয়েছে পরিপূর্ণ দিন মানবে পুরাণ অনুযায়ী জীবন যাপন করবে তাহুদ শয়তান সে সরাসরি শয়তান বলেই জানে এই এর সাথে সম্পর্ক ছিন্ন করে সে স্বামীকেও তা সে বলল যে তাহুত এটা শয়তান এটা শয়তানি শক্তির নাম তাহুত যে আল্লাহর আইন ছাড়া অন্য আইন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করে এরা হল শয়তানের বান্দার শয়তানের দলের লোক তুমি এদের সাথে সম্পর্ক ছাড়ো তার স্বামী যদি এতে অস্বীকার করে আর ওই তাহুত বাহিনীর সাথেই যদি সম্পর্ক রাখে তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক আর থাকবে না মুসলিম নাম ধরার ধারণ করার পরেও কারণ সে সরাসরি করেছে এই জন্য সে কুফরির কারণে তার সম্পর্ক চিহ্ন হয়ে গেল আর ওই স্ত্রী তার জন্য হালাল নয় আল্লাহ সুবাহ এখানে এই কথাটাই বলেছেন এই মুমিনা নারীগণ ওই কাফের স্বামীর জন্য আর হালাল নয় আর ওই কাফের স্বামীগণও এই মুমিনা নারীদের জন্য হালাল নয় তারা একে অন্যের জন্য সম্পূর্ণ হারান হয়ে গেছে আর বৈবাহিক সম্পর্ক হবে না আল্লাহ তাই এই বিধানটা দিয়েছেন কাফির এবং মুসলিমের মধ্যে বৈবাহিক সম্পর্ক হবে না সম্পূর্ণ নিষিদ্ধ স্বামী স্ত্রী দুজনই কাঁফের ছিল কোন একজন যদি মুসলমান হয়ে যায় তাহলে তাদের বৈবাহিক সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে ওই স্ত্রী যদি মুসলমানদের কাছে হিজরত করে চলে আসে আর তার কাফের স্বামী যদি তাকে ফেরত চায় তাকে ফেরত দেওয়া হবে না কারণ ওই কাফের স্বামী এই মুমিনা নারীর জন্য আর হালাল নয় स्वामी स्त्रीर खरसिल तुम्हारा फिरत दिए द्री के आदेश विदानता देखें स्त्री के बोला যে তুমি মুসলমান যেহেতু হয়ে গেছ তোমার স্বামীর সাথে সম্পর্ক চিহ্ন হয়ে গেছে এখন তোমার স্বামীকে তোমার স্বামী তোমার জন্য যা যা করেছিল দিয়েছিল সেটা তুমি স্ত্রীকে আল্লাহ মুসলমানদেরকে আদেশ করেছেন কি জন্য ওই স্ত্রীর কাছেই মোহরানার সম্পদ নাও থাকতে পারে সে স্বামীর কাছ থেকে যা পেয়েছিল ইতিমধ্যে তার খরচও হয়ে যেতে পারে তার স্বামীকে ওটা ফেরত দেওয়ার মতো তার সমর্থনাও থাকতে পারে এই জন্য ওই স্ত্রীকে আল্লাহ আদেশ করেননি স্ত্রীর কাফের মুমিনা নারীর স্বামী তাঁর স্ত্রীর জন্য মোহারানা বাবদ যা কিছু খরচ করেছিল তোমরা ওই কাফের স্বামীকে তা দিয়ে দাও সে তাঁর স্ত্রীও হারালো তার সম্পদও হারাবে নাকি আল্লাহ কত বুড়ো ইনসাফ আল্লাহ এত সুন্দর ইনসাফ করে দিয়েছেন সে স্ত্রী পাবে না কিন্তু স্ত্রীর জন্য যে মোহারানা বাবদ খরচ করেছিল সেটা ফেরত পাবে কিন্তু সেটা প্রদান করবে কে মুসলমানগণ যদি ইসলামী রাষ্ট্র থাকে সে বায়তুল মাল এটা করবে বাইতুল মাল থেকে এটা করা হবে যদি ইসলামিক স্টেট না হয় যে মুসলমানদের কাছে ফেরত এসেছে মুসলমানগণ নিজেদের মধ্যে চাঁদা তুলে সেটা আদায় করবেন ইমাম কুর্তুবী এটাই উল্লেখ করেছেন ইমাম বলেছেন যে মুসলিম জনপদে কোনো মুমিন নারী তার কাফির স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হিজরত করে আশ্রয় নিয়েছে ওই কাফের স্বামী তার স্ত্রীর মোহরানা বাবদ যা দিয়েছিল সেটা ফেরত পাবে এটা তার অধিকার তার সেটা মুসলমানগণ যে জনপদে এসেছে তাদের উপর দায়িত্ব তারা নিজেদের কাছ থেকে নিজেদের মধ্যে তারা চাঁদা উঠিয়ে সেটা আদায় করে দেবে আর যদি ইসলামের রাষ্ট্র থাকে তাহলে সেখানে বায়তুল মাল থেকে তা পরিশোধ করা হবে এই বিধানগুলো জানা দরকার এটা বাস্তব প্রত্যেকের কিন্তু আমলে আসবে ময়দানে মুজাহিদিনগঞ্জ যখন আছেন জিহাদের ময়দানে সকল পরিস্থিতির সম্মুখীন হবেন সে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিধানগুলো এই সকল বিষয়ে এই বিষয়গুলো জানা থাকা দরকার যে কোনো সময় যাতে বারবারই শুধু জানার জন্য প্রশ্ন করা না লাগে আর না জানার কারণে যেন ভুল সিদ্ধান্ত নেওয়া না লাগে গুলো জানা থাকা দরকার আলাইকুম যেই মুমিনা নারী হিজরত করে তোমাদের কাছে এসেছে সে যখন তার কাফের স্বামীর বিবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই মুমিনা নারীকে যদি তোমরা কেউ বিয়ে করতে চাও তাহলে মোহরানা দিয়ে তাকে তোমরা বিয়ে করতে পারো এতে তোমাদের কোনো অপরাধ নেই এখানে অপরাধ নেই আল্লাহ বলছেন কেন ওলা জুনে হা হাইলাইকুম তোমাদের কোনো অপরাধ নাই গুণা নাই এটা এই কারণে কারো মধ্যে ধারণা থাকতে পারে এই মহিলার তো স্বামী ছিল সে তো তালাক দেয়নি এই তাদের মধ্যে সংকোচ হয়তো ছিল আর একজনের বিবাহিতা স্ত্রীকে কিভাবে বিবাহ করি একটা আশঙ্কা আছে না এটা ভয় এটা কিভাবে এই মুমিনা নারীর স্বামী জীবিত থাকা সত্ত্বেও সে কোনো জীবিত আছে কিন্তু সে কাফের সে তালাক দেয়নি তালাকের প্রয়োজনও নেই তালাক ছাড়াই তার স্বামীটা কাফির হওয়ার কারণে আর ওই মুমিনা হওয়ার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক সেই হেতু তোমাদের মনের মধ্যে এই সংকোচ আকার আর দরকার নেই তোমরা নিঃসংকোচে ওই মহিলাকে তোমরা বিয়ে করতে পারো মুহারানা প্রদান করে তোমরা তাকে মুহারানা প্রদান করতে হবে সাধারণত সাধারণ মহিলাদেরকে বিয়ে করার জন্য যেইভাবে মহারানা দেওয়া হয় তুমি অন্য একজন মহিলাকে বিয়ে করলে যেই মহারানাটা দিতে তাকে এই দিবে কম না। সে হিজরত করে এসেছে তার অভিভাবক কেউ এখানে নেই এই জন্য তার মর্যাদাটা কমে গেছে এমন নয় তাকে একবার কম মহারানা দিয়ে বিয়ে করে নেওয়া যাবে কারণ সে কোন আশ্রয় না এই সুযোগ নেবে না বরঞ্চ বিয়ে করা তোমাদের জন্য বৈধ কখন ইদা আতাই তুমু হুন্না উজুরা হুন্না যখন তোমরা তাদের পারিশ্রমিক তাদের মোহনানা তোমরা পরিশোধ করো তখন তাদেরকে তোমরা বিয়ে করতে পারো এই জন্য তোমাদের কোনো গুণা হবে না আমাদের একটা মানসিকতা আছে ইসলামে হিজরত যে একটা মর্যাদার এবাদত গুরুত্বপূর্ণ একটা আবাদত এটা আমাদের মধ্যে এটা অনুভূতিটা জাগ্রত নয় বরং কুফ্ফারদের একটা শব্দ আমাদের এই সমাজের মূর্খ মানুষরাও জানে সেটা হল কি রিফিউজি রিফিউজি শব্দটা এটা কুফ্ফারদের একটা শব্দ মহাজির মহাজির শব্দটা মুসলমানদের শব্দ আরবির শব্দ আর রিফিউজিটা একই অর্থ প্রকাশ করে কিন্তু এটা খ্রিস্টানদের ব্যবহৃত শব্দ দুনিয়ার বিভিন্ন দেশে এক দেশ থেকে অন্য দেশে কোনো কারণে যখন কেউ হিজরত করে তখন হিজরত করতে বাধ্য হয় তাদেরকে রিফিউজি বলে যেমন পঁয়ষট্টি সনে ভারত পাকিস্তানের যুদ্ধ যখন হয়েছিল তখন ভারত থেকে প্রচুর মুসলিম এ দেশে হিজরত করে এসেছিলেন তাদের পরিবার পরিযান সহকারে এসেছিলেন আমার স্মরণ আছে সেই সময়ের কথা আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম গ্রামের মানুষজন এমন তারা যখন বর্ডার করে হেঁটে বাচ্চা কাচ্চা তারা যখন এসেছে আশ্রয়হীন অবস্থায় ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে তাদের বাড়িঘর ছিল সম্পদ ছিল সব ছিল সব ফেলে রেখে যান তার শুধুমাত্র নিয়ে তারা এখানে এসে গেছে তখন তারা একটা বাজারে একটা বাজারে উঠেছে এখন এলাকার মুরুবিরা তখন একটা মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট ছিল ভালো এখনকার মতো নয় এলাকার বিভিন্ন গ্রামের মুরুবীরা তখন এসে তাদের কুচখবর নিয়েছেন জেনেছেন থেকে হিজরত করে এসেছে বসে যে কোন গ্রামে কার কার গড় এক্সট্রা গড় আছে প্রত্যেকের ব্যবহারের গড় গুলোর মধ্যে এক্সট্রা গড় কার আছে কুচখবর নিয়ে পড়ে অতটা পরিবার ওইখানে একটা অতটা পরিবার এইভাবে বিভিন্ন গ্রামে ভাগ করে দেওয়া হয়েছে তারা কিছুদিন অবস্থান করার পর তাদের জন্য একটা গ্রাম তৈরি করে দেওয়া হয়েছে এলাকার মানুষ কিছু জায়গা তাদেরকে দান করেছে সেখানে তারা গোর বাড়ি বানিয়েছে একটা মোটামুটি একটা ভালো গ্রাম হয়ে গেছে কিন্তু এই গ্রামটাকে রিফিউজি গ্রাম নামে ডাকা হয় এবং রিফিউজি গ্রাম ডাকার কারণে এদের জন্য মর্যাদা নাই এলাকার মধ্যে যেন এরা খুবই অবহেলিত কারণ এরা রিফিউজি शब्द हिजरत करदायिक हिंदू जंगली कारण निरूपाय बाजरत करते मुस्लिम हार कारण तक हिजरत करते এরা এখানে সম্মান এবং মর্যাদা পাওয়ার কথা ছিল কিন্তু এদেরকে খুব অবহেলা চুকে দেখা হয় রিফুজি নাম দিয়ে কিন্তু যদি ওই নামটা দেওয়া হতো এরা মুহাজির মুসলমানদেরই এই যদি ব্যবহার হতো তাহলে হয়তো এই ধরনের তাদেরকে নেগলেক্ট করা হতো না আমার ওই আলেমদেরকেও দীক্ষার দিকে ইচ্ছে করে যে আলেমরা কোরআন জানতেন সেই আলেমরাও কখনো দিন কোনো মানুষের কাছে এটা বলেননি এরা মুহাজির এটা বলেননি তারও রিফিউজি বলেন একটা সংস্কৃতি প্রত্যেকটা জাতির আছে যে জাতির সংস্কৃতি যত উন্নত সেই জাতি তত উন্নত আমরা নিজেদের পরিচিতি সংস্কৃতিটা কি একটা পরিচিতি একটা কালচার নিজেদের এই পরিচিতিটা আমরা ধারণ করতে পারি না কিন্তু পাশাপাশি এদেশের হিন্দুরা দেখবেন তারা নিজেদের সেই পরিচিতিটাকে শক্তভাবে ধারণ করে এখন হিন্দুরা হয়তো দু কিন্তু নয়। আমরা দেখেছি হিন্দুরা ছাড়া দুদিন লুঙ্গি পড়ত না তারা মনে করত লুঙ্গিটা মুসলমানদের পোশাক দুতিটা হলো হিন্দুর পোশাক এমন আমি এমনও দেখেছি কিছু মুসলমানকে দেখেছি দুতি পরতে সেই সময় এমন সংস্কৃতিটাও দেখেছি এরপর দেখেন হিন্দুদের ভাষাগত সংস্কৃতি তাদের আচরণগত সংস্কৃতি ব্যবহারিক সংস্কৃতিটা দেখেন মুসলমানদের থেকে সম্পূর্ণ আলাদা এরা কত মুসলিম বিদ্বেষী বা ভাষাগত সংস্কৃতিতে দেখেন সহজ কয়েকটা শব্দ তারা সারা জীবন জল খায় কোনদিন পানি খায় না কিন্তু মুসলমানরা আসলে মুসলিম নামটাই আছে তো এ কারণে এরা পানিও খায় জলও খায় बरच किसू मुस्लिम आज खूब आधुनिक बोझान पानी बोलेना जल बोले, ना, जोल बोले। एर में निजे परिचितिता हारिए फे निजे हिंदू परिचय दीचे हाँ बोलते जल बोलने कि हिंदू हो जाए ना किए ना क्योंकि जल बला हिंदू देचिति बहन कर ताना गुसल करी तीवनो गुसल करना सारा जीवन ही स्नान करा निमंत्रण खाएं दावत खाई পরিচিতি বাসাগত পরিচিতিগুলো দেখবেন তাদের সাথে আমাদের কত পার্থক্য মুসলমানদের বাড়িতে বদনা ব্যবহার করা হয় তাদের বাড়িতে লুটা তাদের বাড়িতে বদনা নেই তাদের লুটা সংস্কৃতি ধারণ করেছে ব্যবহারিক জীবনে দেখবেন যে হিন্দুরা তাদের ধর্মটাকে এমনভাবে তারা ধরে রাখেছে এটা পরিচিতি হিসাবে শিখদেরকে দেখবেন তাদের বিশেষ ডিজাইনে তাদের দাঁড়ি আর মাথায় টুপি ছাড়া এক ডিজাইনের পাগড়ির মতো একটা পোশাক মাথায় শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই দেখবেন তাদের এই সংস্কৃতি আরও দেখবেন ভারতের সেনাবাহিনীতে সেনাবাহিনীর একটা ইউনিফর্ম কোড আছে তাদের একটা পোশাক আছে সেনাবাহিনীর কিন্তু সেখানেও সেনাবাহিনী চাকরি করার পরেও শিখ সৈনিকগণ তারা ওই কুড মেনটেন করেন না তাদের শিখ ধর্মের কুড মেনটেন করেন তাদের দাড়ি এবং টুপির যে ধর্মীয় পরিচিতি সেটা তারা ধারণ করেন ভারতের তারা আইনগতভাবে তাদেরকে এই অনুমোদন দিয়েছে। এটা একটা জাতির একটা আমরা আমরা আমাদের মুসলিম দেব না কেন আমাদের কিছু সাথী আছেন নিজেদেরকে খুবই আলটা মডার্ন বুঝানোর জন্য দুই একটা টেংটুং শিকার পরেই মানে ইংলিশ দুই একটা শব্দ শিকার পরেই নিজেকে খ্রিস্টান বানানোর জন্য ভাষাগত প্র্যাকটিসের মধ্যে এটাকে ভাবে নিয়ে আসেন যে সব কিছুই যেন তিনি ওই পশ্চিমা জগতের সাথে নিজেকে যেন খাপ খাওয়াতে পারেন কিন্তু নিজের পরিচিতির জন্য যে আরবি শব্দগুলো নিজের ভাষার মধ্যে বেশি করে নিয়ে আসা দরকার নিজেদের বিভিন্ন পরিচিতি পরিচিতিমূলক শব্দগুলো সেগুলো আরবিতে যদি দেওয়া হয় এটা মুসলিম পরিচিতি বহন করে আর যদি ইংরেজি শব্দ ব্যবহার করা হয় তখন এটা মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি এটা বুঝার কোন উপায় নাই এই পরিচিতিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে যারা হিজরত করে আসেন তারা হলেন মুহাজির আর মহিলা হলে মুহাজিরা তারা হিজরত কারিনী আল্লাহ যেই ভাষায় বলেছেন আমরা সেই ভাষাটাই যদি ব্যবহার করি হিজরত শব্দটা ব্যবহার করি উড়ান মজিদে আছে হাদিসে আছে এবং এই হিজরতের যে কাজটা এই কাজের জন্য একটা অবাদত হিসাবে গণ্য করা হয়েছে হিজরতটাকে এবং এই শব্দটাই ব্যবহার করা হয়েছে এই শব্দটা ব্যবহার করার মধ্যেই আমাদের একটা পরিচিতি তো যে মমিন নারীগণ হিজরত করে তার কাফের স্বামীর কাছ থেকে মুসলমানদের কাছে ইমান গ্রহণ করে চলে এসেছে সেই মুমিন নারীর প্রথম তাকে পরীক্ষা করে নিতে হবে মৌখিকভাবে যে কিভাবে পরীক্ষা করতে হবে আমি আগে বলে দিয়েছি এইভাবে পরীক্ষা নেওয়ার পর যখন নিশ্চিত হয়ে যাবেন সে মুমিনা তখন আর কাফের স্বামীর কাছে না বরং কাফের স্বামী যদি নিতে আসে তাকে জানিয়ে দিতে হবে সে তোমার জন্য আর বৈধ নয় আর তুমিও তার জন্য বৈধ নও বরং তোমার জন্য এখন একটা অধিকার আছে সেটা হল তুমি তার স্ত্রীকে যে মোহরানা দিয়েছিলে সেটা তুমি ফেরত পাবে আমরা তোমাকে সেটা ফেরত দিয়ে দেব এইভাবে তার স্বামীকে এই মহারাটা ফিরত দিয়ে দিতে হবে আর এই মহিলা ইদ্যত পূরণের পর যে কোনো মুমিন পুরুষ যদি বিয়ে করতে চায় তাকে স্বাধীন যে অন্য নারীর যে অধিকার যেইভাবে মর্যাদা যেই মহারানা দেওয়া হয় সেই মহারানা দিয়ে সেই মর্যাদা দিয়ে সেই অধিকার দিয়ে তাকে বিয়ে করতে পারবে যদিও তার কাফের স্বামী তাকে তালাক দেয়নি प्रयोजन नाई दिन परिवर्तन साथी तरह सम्पर्क विच्छेद काफे स्त्री तुम्हरा विवाह बंदने आत्के रेको ना जदि मुमिन पुरुष स्त्री काफर थामी मुसलमान हल স্ত্রী হল না স্ত্রী যদি মুসলমান হয় সে তো আর স্বামীর বাড়িতে থাকতে পারে না তাকে তো হিজত করতেই হবে আর মুমিন পুরুষ সে যদি মুসলমান হয়ে যায় আর তার স্ত্রী যদি মুসলমান না হয় তাহলে তার সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে আল্লাহ আদেশ দিয়েছেন বলা তুমি শিখু সামিল কওয়াফি তোমার তোমরা কাফি স্ত্রীদের সাথে যে চুক্তিতে আবদ্ধ আছো দাম্পত্য সম্পর্কের বন্ধনে যে আবদ্ধ আছো সে ইমান না আনার কারণে তোমরা আর ওই দাম্পত্য বন্ধনে আর আবদ্ধ আত্মীয়কো না মুক্ত করে দাও এখানে তারাক দেওয়ার প্রয়োজন নাই বিদায় দেওয়াই যথেষ্ট এখানে তাকে বিদায় করে দাও বিদায়ের মাধ্যমে বিচ্ছেদ হয়ে গেল এখন মুমিন পুরুষকে ওই আদেশ দেওয়া হয়েছে কোন মুমিন পুরুষ যেন কোন কাফের স্বামীকে নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ না রাখে আল্লাধ করে দিয়েছেন আয়াত নাজিল হওয়ার পর তারা হিজরত করে মদিনায় আসে নাই মুশরিকা ছিল এই আয়াত নাজিল হওয়ার পর এখান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়ে দিলেন যে আমি মুক্ত করে দিলাম সম্পর্ক ছিন্ন করে দিলাম তারাক নয় সম্পর্ক ছিন্ন করে দিলাম এত নাজিলের সাথে সাথে ওমর রাজু আল্লাহ মক্কা থেকে হিজরত করে এসেছেন ছয় বছর চলে গেছে সাত বছর চলে গেছে এরপর তার দুজন স্ত্রী মক্কায় রয়ে গিয়েছিল তারা মনে করেছিল উমরের স্ত্রী হিসাবেই তারা আছে কিন্তু তারা ইমান আনে নাই হিজরত করে নাই যেই কারণে এ আয়াত নাজিল হওয়ার পর ওমর রাজু আল্লাহানহু তার সাথে যে এদের বৈবাহিক সম্পর্ক আর নাই এই ডিক্লারেশনটা জানিয়ে দিলেন অর্থাৎ কোন মুসলমানদের আর অধিকার নাই তার বিবাহ বন্ধনে কোন কাফের নারী থাকবে যদি কারো বিবাহ বন্ধনে এমন স্ত্রী থাকে তাহলে তার সাথে সম্পর্ক রাখাটা স্বামী স্ত্রীর সম্পর্ক রাখাটা অবৈধ কেউ যদি কারো স্ত্রী যদি মুসলমান না হয় দিন গ্রহণ না করে कुफरी पथे अटल थे वैवाहिक सम्पक वैवाहिक सम्पर्क छा नारे सम्पर्क रखा सम्पूर्ण अवैध मुमिन पुरुष नये क्यों प्रश्न करते आल्लाहू तला जुगे जुगे नबी पाठाले ताउि আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেওয়ার জন্য নবীরা করেছিলেন যারা আল্লাহের উপর প্রতিষ্ঠিত হয়েছিলেন ইমান এনেছিলেন নবীর গ্রহণ করে করেছিলেন আল্লাহর নাজিল করা কিতাবকে গ্রহণ করে নিয়েছিলেন তারা তো মুসলিম হয়েছিলেন আর যারা হয়নি এরাই তো কাফের। কিন্তু আমরা তো এখন একটা পিকুলিয়ার একটা অবস্থায় বসবাস করছি যেখানে কাউকে কাফের বলে ডি না আর আমি এর আগে ওই কথাগুলো বলেছি কারো ইমান যদি সহি থাকে কিন্তু আমলে তুরুটি আছে সে গুণাগার সে কাফের নয় কারো আমলের त्रुटर कारण काफेनाच्युति ना घटे पद्धत सत्व से मुमिन ये अवस्था तरह वैवाहिक सम्पर्क छिन्न एक आल्ला हुकुम किचू मान कि माने जेटा समय देखी कि माने अंशविशेष माने लोकर जोमान क्षेत्र त्रुटि ना था आल्लर वाहदानियतर बेपारे सन्दिहाना जो, जो आल्लर आत्मा सीफातर बेपारेपूर्ण भाव विश्वास ना एर कंश अन्के भाग कर दे एकदल मानुष्ठ मदारे नाम मान नीर नामे मानतरे मदारे गारो बान निवेदन पेश कर ग শেষদা করে বিভিন্ন ধরনের তার আশা আকাঙ্ক্ষা সেখানে পেশ করে এরা মুশরিক এরা মুসলমান নয় এসকল কর্মের কারণে বাহ্যিকভাবে যত মুসলিম হোক এরা মুস্রিক এরা মুসলমান নয় আবার যারা তাহুতকে তাদের ইলাহ বানিয়ে নিয়েছে তাহতের প্রতি যারা ইমান এনেছে এরাও মুসলিম নয় এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকা দরকার আমরা যখন কারো ব্যাপারটা পরিষ্কার জানতে পারব এ পরিপূর্ণভাবে তাগুতের প্রতি ইমানেছে অথবা ওই মূর্তির প্রতি মাদারের প্রতিছে যখন আমরা নিশ্চিতভাবে জানতে তখন মুসলিম নিশ্চিত ভাবে জানতে পারবাশ নেই শুধু সন্দেহের কারণে নয় আমার সন্দেহ হলো হয়তো ওইটা করে ওটা নয় নিশ্চিতভাবে যখন আমরা জানতে পারব তখন তাকে আর মুসলিম বলে আমরা মনে করব না হয়তো তাদেরকে আমরা কাপের বলে প্রকাশ্য ডিক্লারেশন নাইবা দিলাম কিন্তু আমরা তাদেরকে মুসলিম মনে করব না এবং মুসলিম মনে করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না আমাদের এই বিষয়গুলো পরিষ্কার থাকা দরকার এখন এই ক্ষেত্রে যদি কারো স্ত্রী এমন হয় তাকে দিন বুঝানোর পরও সে দিন বুঝে না কোরআনের আয়াতগুলো পড়ে তাকে শোনানো হয় যে কোরআন মজিদে আল্লাহ এই আদেশ করেছেন সে যদি অস মানতে অস্বীকার করে অস্বীকারগুলো মানুষ বিভিন্নভাবে করে কেউ সরাসরি অস্বীকার করল না কিন্তু সে অস্বীকার করে মাছ কাটিয়ে সে বলে কি আজকের যুগে কিগুলো মানা সম্ভব আজকের যুগে তা মানা সম্ভব নয় এই সমাজের মানুষ যেইভাবে চলছে বোঝা যায় সমাজের মধ্যে সে নিজে না দুষ দিয়ে দিচ্ছে সমাজের মানুষকে আর নিজেও কিন্তু সমাজের মধ্যে ওইভাবেই চলছে একই রকম মানুষ যেভাবে এদের থেকে আলাদা হয়ে কি আল্লাহ অস্বীকার করল এগুলোর অস্বীকার করলো আর অস্বীকারের মাধ্যমে সে খুব ফ্রি করলো তার সাথে আর বৈধ সম্পর্ক থাকবে না তার সাথে বৈধ সম্পর্ক আর থাকবে না আমলের ত্রুটি এটা পরিষ্কার বললাম যে কারো ভালো আমলের পরিমাণ বেশি হতে পারে কারো কম হতে পারে কে গুনা কম করে কেউ বেশি করে এমন হতে পারে তার ইমান যদি তাহলে সে সহিগার হবে এই জন্য আল্লাহ তাকে সাদাও দিতে পারেন দুনিয়ায় এর দ্বারা সে সাত করতে পারে সে জান্নাতেও যেতে পারে সে কাপে নয় কিন্তু ইমানে যদি তার না থাকে তার আমলের ভালো আমল যেগুলো করছে এগুলো তো কোনো মূল্যই আর নাই সে মূল জিনিসটা হলো ইমান সে ইমানের মূল বিষয়গুলো যখন সে তার স্ত্রীকে অবহিত করবে ইমানের আকিদাগত বিষয়গুলো বিশ্বাসগত বিষয়গুলো তার সামনে পরিষ্কার করবে যদি স্ত্রী মানতে অস্বীকার করে তাহলে সে তো ইমানই তার নাই এমন স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা কাফের স্ত্রীদের সাথে তোমাদের দাম্পত্য সম্পর্ক আর অক্ষুন্ন রেখ না দাম্পত্য জীবনে তাদেরকে আর আটকে রেখো না তোমাদের এই স্ত্রীদের জন্য যা কিছু খরচ করেছ মোহরানা দিয়েছো। তোমরা তাদের কাছ থেকে তা চেয়ে নাও যখন তোমার স্ত্রী মুসলমান হয়নি কাফের হয়ে গেল তখন তোমার কাজটা কি তোমার স্ত্রীকে তুমি যে মোহরানা দিয়েছিলে সেই মোহরানাটা তার কাছ থেকে তুমি চেয়ে নাও আলু মা আং তুমি তার জন্য যা কিছু খরচ করেছ সেটা তার কাছ থেকে তুমি চেয়ে নাও তুমি আমার একটা দিয়ে দাও তুমি মুক্ত আর তোমাদের স্ত্রী কেন যেন ও কাফের গণ কাফের স্বামী কেন যেন তাদের স্ত্রীদের কাছ থেকে তা চেনে ইয়াস আলু মা আং ফাকু এটা উভয়ের ক্ষেত্রে এক হলো তোমাদের স্ত্রী যদি কাফের সে মুসলমান হয়নি এখন আর তোমার বিবাহ বন্ধনে সে নেই তাকে আটকে রকম আল্লাহ নিষের করে দিয়েছেন সে চলে যাবে তাকে মুক্ত করে দাও তবে তোমার স্ত্রীকে তুমি মোহরানা দিয়েছিলে সেটা তার কাছ থেকে তুমি চেয়ে নাও এটা তুমি পাওয়ার অধিকারী আর কারো স্ত্রী যদি মুসলমান হয় আর তার কাঁফির স্বামী যদি কাঁফের থাকে তাহলে তার ওই কাঁফের স্বামীও যেন তার স্ত্রীর জন্য যা কিছু খরচ করেছিল সেটাও সে চেয়ে নেয় আর কেন হয়ে যাবে কারণ বৈবাহিক সম্পর্ক আর থাকবে না মুসলমান পুরুষ তার কাফের স্ত্রীকে যে মোহরানা দিয়েছিল সেটা তার কাছ থেকে চেয়ে নিয়ে তাকে মুক্ত করে দিবে অনুপভাবে মুসলমান নারী তার কাফের স্বামীর কাছ থেকে যা পেয়েছিল সেটাও তার স্বামীকে ফেরত দিয়ে সে মুক্ত হয়ে যাবে কারোর সাথে আর কারো সম্পর্ক নাই শেষ হয়ে গেল এটা হলো আল্লাহর এই কথাগুলো বলার পর ডাইরেক্ট বিধান সরাসরি দিচ্ছেন দিয়ে এখানে বলছেন কি সব কিছু হল তোমাদের জন্য আল্লাহর হুকুম আল্লাহর ফায়সালাহ আল্লাহর বিধান আল্লাহর আইন এই কথাটা বলে আল্লাহ কত বরিষ্ঠতা এখানে দিয়েছেন কেউ লঙ্ঘন করতে পারে না এরপর কোনো মুসলমান তার বিবাহ বন্ধনে কোনো কাফের নারীকে রাখতে পারে না আর কোনো মুসলিম নারী কাঁফের স্বামীর বন্ধনে আর থাকতে পারে না আর পরস্পরে যেন তাদের দেনা পাওনাটা ছে পরিশোধ করে দেয় একজন আরেকজনকে চেয়ে নেই আর চাইলে সে যেন দিয়ে দেয় আর এটা হলো আল্লাহর বিধান হাকিম আর আল্লাহ হচ্ছেন জ্ঞানী বিজ্ঞানময় তিনি সব জানেন তার সকল ফায়সালা ত্রুটি মুক্ত সঠিক ফায়সালা করেন এখানে গুরুত্বপূর্ণ এই দশ নম্বর আয়াতে বিধানসমূহ দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিধানগুলো দেওয়া হয়েছে এই বিধানগুলো যদি আমরা উপলব্ধি করি আর বাস্তব জীবনে যদি এটা আমরা অনুশীলন করি তাহলে আমাদের জীবন হবে ইসলামী জীবন আমি এখানে একটা কথা বলতে চাই আমাদের অনেক ভাইরা আছে বিবাহ করে বিবাহের পরে স্ত্রীর সাথে প্রেম ভালবাসার সম্পর্ক রাখে তার জৈবিক সম্পর্কটা নিয়ে সে ব্যস্ত থাকে কিন্তু সেই স্ত্রীকে ইমান আপিদা তার দিন শিক্ষা দেওয়া এই ব্যাপারে মনে হয় একটু মনোযোগ কম তাকে কেউ বলতে পারে না আমি তো সারা দিন ব্যস্ত থাকি কাজে কর্মী সময় নাই এই কথাগুলো একবারে ভুয়া কোথা না তার যত ব্যস্ততাই থাকুক এক সময় প্রশান্তির জন্য স্ত্রীর কাছে আসে সেখানে তাদের পরস্পরের ভালোবাসার সম্পর্ক হয় এত গভীর সান্নিধ্যে যখন সেই সময় যখন স্বামী তার কাছে ইমানের কথা বলবে আপিদার কথা বলবে স্ত্রী মনোযোগ দিয়ে সেগুলো গ্রহণ করবে এই সময় তো তাকে প্রকৃত তালিন দেওয়ার সময় স্বামীর ঘুমিয়ে ঘুমিয়ে প্রতিদিন আধা ঘন্টার সময় যদি আকিদার একটা বিষয় আলোচনা করেন এক বছর পর দেখবেন আপনার স্ত্রী আকিদাগতভাবে সবচেয়ে বড় আলিম হয়ে গেছে এক একটা হুকুম তাকে শিক্ষা দেন এক এক দিন দেখবেন এক বছর পরে সে দিনের বাউ একজন আলিমা হয়ে গেছে একজন মুজাহিদের স্ত্রী যদি সে দিন জানতে না পারে আকৃদা জানতে না পারে ওই স্ত্রীর ব্যর্থতা নয় এটা ওই স্বামীর ব্যর্থতা বুঝতে হবে সে তার দায়িত্ব পালন করেনি স্বামী তার দায়িত্ব পালন করেনি তে জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই হওয়া উচিত কারণ স্ত্রীর সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে সুযোগ ছিল তাকে ইমান জানানোর দিন জানানোর এই সুযোগ টাকা সত্ত্বেও তা জানানো হয়নি এইজন্য জন্য হাসরের ময়দানে জবাব দিতে হবে এজন্য সকল ভাইদের যারা বিয়ে করেছেন বা এখনো করেননি তারা এই কথা মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন নিজের ওই বিছানাটা যেন একটা বালকটা শিক্ষা প্রতিষ্ঠান হয় স্ত্রী যেন স্বামীর কাছ থেকে দিন জানতে পারে তাহলে দেখবেন ওই স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি ভালোবাসা শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যায় যে স্ত্রী তার স্বামীর সে ইমান আপিদা তার আমল কাছে থেকে জানতে পারে তখন কেউ তাকে আর বুঝানোর প্রয়োজন হয় না স্বামীর প্রতি তার গভীর ভালোবাসা শ্রদ্ধা ভক্তি বেড়ে যায় এবং ওই স্বামী সম্পর্কে দিন কেউ তাকে আর ভুল বুঝাতেও পারে না কেন এটা তার বাস্তব অভিজ্ঞতা আর অভিজ্ঞতার মাধ্যমে সে তাকে জেনেছে চিনেছে তার সম্পর্কে বুল কে বুঝাবে এই জন্য প্রত্যেকের কাছে নিজের সন্তানের আদর্শ হওয়া দরকার আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা পুরাণ অনুযায়ী আমাদের জীবনকে গড়তে পারি কোন আমিন্ন हिजरत कर हिजरत करबाई क्योंकि हिजरत हिजरत हिजरतर এমন দূরত্বের কোন একটা সীমারেখা নাই যে ওই দেশ থেকে ওই দেশে গেলে হিজরত হবে মক্কা মদিনায় একটা দেশ মক্কা এবং মদিনায় একটা দেশ যারা এ এব্যাপারে ভুল ধারণার মধ্যে আছেন এই জন্য তাদের পরিষ্কার হওয়া দরকার মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। এবং এই পৃথিবীর মধ্যে সম্মানিত সবচেয়ে মর্যাদার তারাই মহাজিদ যারা মোখ্যা থেকে মোদিনায় হিজরত করেছিলেন একই দেশের একটা শহর থেকে অন্য দেশে শুধু দিনের কারণে তারা হিজরত করেছিলেন আমাদের যে সকল নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়েছেন অথবা তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের সকল সাতিগণ মুহাজির ওইটার মধ্যে কোন তোফাত নেই কেউ বলতে পারে এটা বাংলাদেশ তাহলে মোদিনাটাও আরবেরই একটা দেশ বাংলাদেশের মহাজির না হয় যে তার বাড়ি থেকে বের হয়ে গেল শুধু দিনের কারণে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তার বাড়ি থেকে বের হয়েছে কত দূর যেতে হবে হিজরতের সংজ্ঞা দেওয়া নাই কেউ বলতে পারে না এতটুকু দূরত্বে গেলে হবে যেহেতু তার বাড়ি থেকে বের হয়ে গেছে এবং বাড়ি বোথমা বের করে দেওয়া হয়েছে বাড়িতে ফিরত যাচ্ছে না বা যেতে পারছে না সেই মহাজির সেহেতু আমাদের এই সাতিগণ যারা শুধু দিনের জন্য আল্লাহ দিনকে এ আল্লাহর এই জমিনে বিজয়ী করার জন্য রাসুল্লাহ সাল্লুআলহলামের তরিকা প্রতিষ্ঠিত তরিকা জিহাদ সেই জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য তারা হিজরত করেছেন এই জন্য তারা মহাজির মহাজির মহাজিরদের জন্য যখন তারা হিজরত করে বের হয়ে আসে তাদের বাড়িতে ফেরত যাওয়ার আর সুযোগ নাই যদি কোন কারণে তারা যায় সেটা হল ভিন্ন জিনিস যেমন রাসুল উল্লাহ সাল্লু আলহ্লামের সময় দেখেন মক্কা বিজয়ের পর কিছু সাহাবা ওইখানে কোন কারণে আটকা পড়ে গেছিলেন একজন তো অসুস্থ হয়ে আল্লাহর কাছে রাসুলের কাছে বলতেছিলেন আমি মনে হয় খুবই হতবাগা আমি হিজরতের সব থেকে বঞ্চিত হয়ে যাব আমি হিজরত করে গিয়েছিলাম আমি তো আর এই মক্কায় আর মরতে চাইনি আমি মোহাজির অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছিলাম আমি মনে হয় এখানে মারা যাব না সম্ভবতার হায়াত হবে তোমার দ্বারা দিনের আরো উপকার হবে। তিনি সুস্থ হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি থেকে চলে এসেছিলেন। তো এই ভাবে সাহাবাদের মধ্যে ওই প্রেরণাটা ছিল হিজরতের পর আর মোখ্যায় তারা পুনরায় গিয়ে বসবাস করার নিয়ত তারা করেননি এই জন্য ওই নিজের বাড়িতে আগের মতো আবার ফিরে যাওয়ার মানসিকতা যাদের আছে बुजते हो हिजरतर स्पीटेलबि करजय मक्का मदीना हिजरत मक्का जीत विजय मक्का हिजरत नहीं এটা আবার কেউ মনে করবেন না হিজরত মনে হয় এটা অবশ্যই মদিনার আনসারগড় তো হিজরত করে নাই তারা আনসার ছিলেন এরা মদিনায় ছিলেন নিজের ছিলেন। বাড়িঘরে আনসার এবং মহাজির উভয় মর্যাদার আসন পাবেন কেউ যদি বাড়িঘরে থেকে মহাজিরদেরকে আশ্রয় দেয় তারাও যেমন মর্যাদার অধিকারী যারা বাড়িঘর ছেড়ে হিজরত করে এসেছে তারাও মর্যাদার অধিকারী এবং ওইখানে কেমত পর্যন্ত হিজরত নিষিদ্ধ হয়েছে হিজরত হবে স্থায়ী হিজরত নিষিদ্ধ করা হয়নি সে তো গুণাগার তাকে ওই স্বামীর স্বামীর দায়িত্ব সে আল্লাহর একটা বিধান লঙ্ঘন করতেছে তাকে বুঝিয়ে তাকে শিখিয়ে আনা তাকে অস্বীকার করার আগে সে কাফির হয় না যদিও সালাতের ব্যাপারটা হইলো কঠিন এ ব্যাপারে অনেক কিছুটা অবশ্যই একতলাপ আছে কেউ কেউ সরাসরি আকায়িত করেছেন আর কেউ বলেছেন না এটা কুফুর নয় যতক্ষণ পড়তো সারা বিষয়টা একতলাফি বিষয় তাকে কাছে না এই সময় তো তাকে যে কাজটা করতে হবে তাকে স্বামীর দায়িত্ব হলে তাকে নসিয়া দেওয়া স্বামী চেষ্টা করলো তাকে সারাত আদায় কারেনি বানানোর জন্য হিজাব পালন করেনি বানানোর জন্য সে চেষ্টা করল তার চেষ্টায় যদি ত্রুটি না থাকে এরপর যদি না হয় তখন স্বামী বুঝতে হবে ওই স্ত্রী আর দিনের পক্ষে তার সহায়ক নয় যদি ওইখানে তার মধ্যে সালাপ এবং হিজাবকে যদি অপছন্দ করে তাহলে তার ইমান থাকবে না ওই সাথে সম্পর্ক রাখা যাবে না না সুযোগ ছিল না তার मानुस प्रत्येको निकट की आत्मसात करते हैं तो जनगण उद्देश्य पालन विषयता हल्के जनगण दिए मद्रासा के যারা দিয়েছে তাদের দায়িত্ব শেষ তারা মাদ্রাসা ফান্ডে দিয়ে দিয়েছে সেহেতু যে কমিটি লোকেরা যদি আত্মসাত করে তাহলে মাদ্রাসার ফান্ড আত্মসাত করল ওই ব্যক্তিগত পাবলিকের টাকা আত্মসাত করেনি সেহেতু পাবলিকের এখানে কমা চাওয়ার কথা নয় তাদের তাদের কাজটা হল মাদ্রাসার ফান্ড থেকে আত্মসাত করেছে ওইখানে তাকে ধরে মাদ্রাসার কমিটি লোকটি তার কাছ থেকে আদায় করে নেবে বা সে স্বেচ্ছা এটা পরিশোধ করে দেবে না করলে সে গুণাগার হবে বাড়ি ঘরে তারা করতেছে বা কোনো কোন আশ্রয়স্থল নাই তারা গরম অন্য জায়গা হয়তো ভাড়া থাকে বা যে কোনো থাকে এরা হিজত মহাদেশ এটা কোনও নাই যে কথা অসুবিধা নাই কিন্তু এখানে ব্যাপারটা হল যে কোনো ভূমিতে এরা হিজরত করছে না এ কথাটা ঠিক নয় যখন যে কেউ কে মানে অ্যাচার করে তার বাড়ি থেকে বের করা হয় নির্দিষ্ট লক্ষ্য করে তারা বের করা হয় এরপরে এখানে তান্থিমের আমিরের মাধ্যমে সরাসরি তাদেরকে কোনো কাজে কোথাও নিয়োগ দেওয়া হয় এটা তার আমির যে কাজের উপযোগী যাকে মনে করে সেখানে ওই কাজে নিয়োজিত করে সেহেতু এটা তাদের একটা নির্দিষ্ট আমিরের কাছে তারা হিজরত করে এসেছে তারা হিজরতটা করছে কোথায় আমিরের কাছে ভূমিতে নয় তারা হিজরত করে আসছে আমিরের কাছে আমির তাদেরকে প্রভাইড করছে এটা বাড়া করে তাকে না কোথায় রাখে সেটা হলো ভিন্ন জিনিস সেটা হলো আমিরের দায়িত্ব তারা হিজরত করে আসছে আমিরের কাছে এটা ভূমি বড় কথা নয় যে আবদুল্লাহ ইমনি ও মরাজি আল্লাহ একবার যুদ্ধ থেকে তারা পালিয়ে এসেছিলেন একটা বাহিনী কারণ শত্রু বাহিনীর এমন অবস্থা ছিল তারা ছিল একেবারে দুর্বল এই কারণে তখন তিনি বলছেন ইয়ারসুল্লাহ সাল্লাস্লাম আমরা তো পলায়নকারী আমরা যোদ্ধার ময়দান থেকে পালিয়ে এসেছি তিনি বললেন না তোমরা পলায়নকারী নও তোমরা পুনর আক্রমণকারী তোমরা আমার কাছে এসে আশ্রয় নিয়েছো। অধিক শক্তি সঞ্চয় করার জন্য অধিক সঞ্চয় শক্তি সঞ্চয় করে তোমরা পুনর আক্রমণ করবে তোমরা পলায়নকারী নাও এই কারণে আমির হল কেন্দ্র আমির হল কেন্দ্র তারা হিজত করে আমিরের কাছে আসবে আমির তাকে কাজ এবং নিয়োজিত করবে এই দুজনের প্রশ্ন থাকলো সুবাহিক us. <laughs> Amari